সপ্তদশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে সমাধি মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানা দ্বিতলের উপর শ্রীযুক্ত নরেন্দ্র মুখুজ্জে ভ্রাতৃদ্বয় ভবনাথ মাস্টার চুনিলাল হাজরা প্রভৃতি ভক্তেরা তার কাছে বসিয়া আছেন বেলা তিনটা হইবে আজ শনিবার বাইশে ভাদ্র বারোশো একানব্বই সেপ্টেম্বর আঠেরোশো কৃষ্ণ প্রতিপদ তিথি ভক্তেরা প্রণাম করিতেছেন মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন নিতাই ডাক্তার আসবে না শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন তাহার আয়োজন হইতেছে তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল ঠাকুর বলিতেছেন ওরে কি করলি নরেন্দ্র বাঁয়া তবলা বাঁধিতেছেন ঠাকুর বলিতেছেন তোর বায়া যেন গালে চড় মারছে কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে নরেন্দ্র বলিতেছেন কীর্তনে তাল সম এসব নাই তাই অত পপুলার লোকে ভালোবাসে শ্রীরামকৃষ্ণ সে কি বললি করুণ বলে তাই অত লোকে ভালোবাসে নরেন্দ্র গান গাইতেছেন সুন্দর তোমার নাম দিনও ও হে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ দিবানিশী আশাপথ নিরখিয়ে শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সহস্যে প্রথম এই গান করে নরেন্দ্র আরও দু একটি গান করবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন চিনিব কেমনে হে তোমায় হরি ওহে হে বঙ্কুরায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলে কি ধেনু চরা। ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয় শ্রীরামকৃষ্ণ হরি হরি বলরে বিনে ওইটা একবার হোক না বৈষ্ণবচরণ গাইতেছেন হরি হরি বলরে বিনে শ্রীহরির চরণ বিনে পরম তত্ত্ব আর হরি নামে তাপ হরে মুখে বল হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে বিনে একবার হরি বল হরিনাম বিনে নাহি সম্বল দাস গোবিন্দ কয় দিন গেল অকুলে যেন ভাসি গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আহা আহা হরি হরি বল এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন শ্রীগৌরাঙ্গ সুন্দর নব নটবর তপ্ত কাঞ্চন কায় কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন হরি প্রেমের বন্যে ভেসে যায় ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন আবার বসিয়া বাহু করিয়া আখর দিতেছেন একবার হরি বলরে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন তাকিয়াটি সম্মুখে তাহার উপর শিরদেশ ঢুলিয়া পড়িয়াছে কীর্তনিয়া আবার গাইতেছেন হরি হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে বলো মাধাই মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রামো হরে হরে আবার গাইতেছেন হরি বলে আমার গৌর নাচে নাচে রে গৌরাঙ্গ আমার হিমগিরির মাঝে রাঙ্গা পায়ে সোনার নুপুর রুনু ছুনু বাজে থেকরে বাপ নরহরি ঠেকু গৌরের পাশে রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই তার মাঝে নাচে আমার চৈতন্য গোঁসাই ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন প্রেমে মাতোয়ারা হয়ে রে সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্রপ্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন নাচিতে নাচিতে ঠাকুর একেকবার সমাধিস্থ হইতেছেন তখন অন্তর্দশা মুখে একটি কথা নাই শরীর সমস্ত স্থির ভক্তেরা তখন তাহাকে বেডিয়া বেডিয়া নাচিতেছেন কি অক্ষণ পরে অর্ধবাহ্য দশা চৈতন্যদেবের যেরূপ হইতো অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন তখনও মুখে কথা নাই প্রেমেই উন্মত্ত প্রায় যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন এখনও ভাবা বেশ সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি আমায় দে মা পাগল করে ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন আমায় দে মা পাগল করে শ্রীরামকৃষ্ণ আর ওইটি চিদানন্দ সিন্ধুনিরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ সিন্ধুনিরে প্রেমানন্দের লহরি, মহাভাব রী মাধুরী মরিমরি মহাযোগে সমুদায় একাকার হইল দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর চিদাকাশে না ওটা বড় লম্বা না আচ্ছা একটু আসতে আসতে নরেন্দ্র গাইতেছেন চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে উথলিল প্রেমসিন্ধু সিন্ধু কি আনন্দময় হে শ্রীরামকৃষ্ণ আর ওইটে হরিরস মদিরা নরেন্দ্র হরিরস মদিরা পিয়ে মম মাতরে মানসরে অবনীতল হরি হরি বলি কাদরে ঠাকুর আখর দিতেছেন হয়ে হরি হরি বলি কাদরে ভাবে মত্ত হয়ে হরি হরি বলি কাদরে। ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন गानीब गईबें श्रामकृष्ण बलते गलाटा एक ठाकुर आरोप नरेंद्र के बलते नरेंद्र भुवन रंजन रूप ठाकुर आस्ते आस्ते गई भुवन रंजन रूप नदे गौर के आनिल रे अलका अबृत मुख মেঘের গায়ে বিজলি আনোহেরিতে হেরিতে শ্যাম হেরি ঠাকুর আরেকটি গান গাইতেছেন শ্যামের নাগাল পেলুম না ল আমি কি সুখে আর ঘরেরই শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁধতুম বেনি সই দিয়ে বকুল ফুল কেশব কেশ যতনে বাঁধতুম সই কেউ নকতে পারত না সই শ্যাম কালো আর কেশ কালো কালোই কালোই মিশে যেত গো শ্যাম যদি মোর বেসর হইত নাসা মাঝে সতত রহিত অধর চাঁদ অধরে রইত সৈ যা হবার নয় তা মনে হয় গো শ্যাম কেন বেসর হবে সৈ শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে শতত রহিত কঙ্কন নাড়া দিয়ে চলে তুম সৈ বাহু নাড়া দিয়ে श्यम कंकन हाते दिए चले जेतुम सई राजपथे